মুন বাইসের আজাদকৃত গোলাম ইয়াজিদ রজিয়্লাহ হতে বর্ণিত যে নবী সাল্লিয় সাল্লামকে হারানো বকরির ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বললেন ওটাকে ধরে নাও কেননা ওটা হয় তোমার জন্য না হয় তোমার অন্য ভাইয়ের জন্য অথবা নেকড়ের জন্য তাকে হারানো উটের ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি রেগে গেলেন এবং তার উভয় গণ্ডদেশ লাল হয়ে গেল এরপর তিনি বললেন ওটা নিয়ে তোমার চিন্তা কেন তার সঙ্গে চলার জন্য পায়ের তলায় খুর ও পানাহারের জন্য পেটে মশক আছে সে পানি পান করতে থাকবে এবং বৃক্ষলতা খেতে থাকবে আর এর মধ্যে মালিক তার সন্ধান লাভ করবে তাকে লুকাতা অর্থাৎ হারানো প্রাপ্তি সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বললেন প্রাপ্ত বস্তুর থলে ও মাথার বন্ধনটা চিনে নাও এবং এক বছর পর্যন্ত এর ঘোষণা দিতে থাকো যদি এ শনাক্তকারী অর্থাৎ মালিক আসে তবে ভালো কথা নচেত এটাকে তোমার মালের সাথে মিলিয়ে নাও সুফিয়ান বলেন আমি রাবিয়া ইবনু আবু আব্দুর রহমানের সঙ্গে দেখা করে উল্লিখিত কথাগুলো ছাড়া আর কিছুই পাইনি আমি বললাম হারানো প্রাণীর ব্যাপারে মুন বাইসের আজাদকৃত গোলাম ইয়াজিদের হাদিসটি কি জায়দ ইবনু খালিদ হতে বর্ণিত তিনি বললেন হাঁ ইয়াহিয়া বলেন রাবিয়া বলতেন হাদিসটি মুন বাইসের আজাদকৃত গোলাম ইয়াজিদ এর মাধ্যমে জায়দ ইবনু খালিদ হতে বর্ণনাকৃত সুফিয়ান বলেন আমি রাবিয়ার সঙ্গে দেখা করে এ সম্পর্কে আলোচনা করলাম